সালিম আবু নজর রহমাতুল্লা আলাহি হতে বর্ণিত আবদুল্লাহ ইবনু আবু আউফার আদুল্লাহ তাল্লাহন লিখে পাঠালেন আর আমি তাতে পড়লাম যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমরা তাদের অর্থাৎ শত্রুদের মুখোমুখি হবে তখন ধৈর্য অবলম্বন করবে